বন্দে গুরুপদ ভক্ত বিদ্য প্রভু বন্দে নীতি নন্দিত শ্রী নন্দনন্দন বন্দে রাধিকা চরণদ গোপীজন সামূত বৃন্দন মনোহর বাঞ্ছা কল্পন্দ পতি পাবভ্য বৈষ্ণবে নমো নোক ল পঙ্গু লং হায়গিং ইয় কী পাহং বন্দে পায়ব বৃন্দায়ুবৈ পিয়া বৈ কেশবশন ভক্তিপদে দেবী স্বই নমো নম নারায়ণ নমস্কৃত নর নোত্তম দেবীং সরস্বতীং রসজি সঙ্কী কৃষ্ণ কথোপদেশ গৌরী পশনে সদর গুর্ভোক্তিযুক্ত ভোক্তি প্রমদা কেয় সা পিভবগ্নমীষ্টদ তেথসদিব saranyam. ভীতাহম পনতভবীভূত বন্দে মহাপুষতে চরারুস্তজ্জ সুপি তোরাজলক্ষ্মি ধর্মীষ্টার গা দি গেপি বধাবো বন্দে মহাপুষতে চর হাত পালবনখ চন্দমি ছটা বিসুজ কি গপবধু সুদর্শ পূর্ণাগ্রসাগর সারমোতি সারাধিকা মি কম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দৈতদাধিবসি গৌরভক্তিদ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত সৈতা শিবা সি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে র রাম রে হরে আজানুম্বিত ভুজৌ কনকীতনিকতর কমলাভরুজ ভর যুগধর্মপাল বন্দেগত করুণা ভুতর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রে রাম রে হেশদন স্বাৎমন আশ্রিতপদ নিরলীক দুমরি চায় নহমিথি সৌষে গাভক্ষে যেশাং সয়েদনন্ত স্বমনা আশ্রিতপদ यदि निर्वलिख ते दुस्त्वरम दुस्तरम अति तरंत चीव महम न ममाहमीति भक्षे सिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर गौपा जानी छेन। जे भगवान नित्यानंद बलराम बौद्धजीव के उद्धार कर भिन्न भिन्न मूर्ति धारण कर सामने उपस्थित होलदावजी महाराज नित्यानंद जा गुरुतत्व बला आकर गुरुतत्व समस्त गुरुतत्वर मूलेते रही जिन्हें जे दयाल भिन्न भिन्न मूर्ति धारण कर बद्धजीवर का प्रकटित हन তিনি ভিন্ন ভিন্ন মূর্তি ধারণ করে আমাদের কাছে আসেন আমাদেরকে এই জড়বন্ধন অবস্থা থেকে মুক্ত করে পরজগতে নিয়ে যাওয়ার জন্য একটা অখণ্ড তত্ত্ব আছে একটা অখণ্ড তত্ত্ব আছে সেটা কেউ অনুভব করতে পাচ্ছেন না অনেকে ভাষণ দিচ্ছেন তথাপি অনুভব করতে পাচ্ছেন से अखंड तत्व सुप्रतिष्ठित ना हम सेक्ति से, से अवस्थाई थकूं बाह्य दृष्टिते समाज दृष्टि अनेक उचु पदे रही अनेक उच्च पदे अवस्थित रही भजन राज्य देखा जायान तत्व सुप्रतिष्ठित ना होते তাহলে অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার এটাতে প্রতিষ্ঠিত হতে পারবেন না অর্থাৎ বলতে গেলে তিনি কখনোই নুনাধিক অসৎসঙ্গ তিনি কখনোই অসৎসঙ্গ বর্জিত হয়ে থাকতে পারবেন না অর্থাৎ নুনাধিক অস করতে বাধ্য হবেন নুনাধিক অসৎসঙ্গ তার হয়ে যাবে কিছু করার নেই জন্য বলছেন একটা অখণ্ড তত্ত্ব আছে অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যেটা অনুভব না করবার জন্য প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এটা ভাষণ দিয়ে বোঝাবার জিনিস নয় যেদিন যার কপালে কৃপা হবে তিনি উপলব্ধি করবেন বদ্ধজীব খণ্ড খণ্ড সব বিচার বুদ্ধি নিয়ে অবস্থিত রয়েছে। অখণ্ড বস্তুর প্রতি তার চিন্তা কখনোই লাগছে না সেই জন্য সেই বস্তু থেকে সরে এসে খণ্ড খণ্ড ধারা খণ্ড খণ্ড আশা আকাঙ্ক্ষা অন্য অভিলাষ বিভিন্ন নিয়ে জীবের আলাদা আলাদা নিজের নিজের একটা সংসার পেতে বসছেন বাস্তবিক সংসার একটাই সেটা হচ্ছে অনন্ত জুড়ে ভগবান শ্রীকৃষ্ণ একাই আছেন জীবগণকে নিয়ে তিনি অপূর্ব বিলাস করছেন খেলা অনন্ত জীব জীবরাশি রয়েছে। খণ্ড খণ্ড চিন্তাধারা হৃদয়তে স্থান দেওয়ার জন্য প্রত্যেকেই মূল বস্তু থেকে সরে যাচ্ছেন শুনেও শুনছেন না বুঝেও বুঝছেন না বুঝেও বুঝছেন না শুনেও শুনছেন না সেই জন্য শাস্ত্র বলছেন পশ্চর নপী নপশ্রতি ভগবত মায়া এমনই বিস্তর প্রভাবশালী যে কাউকে এই ব্যাপারটা বুঝতে দিচ্ছেন না সবাইকে এই জায়গা থেকে সরিয়ে দিচ্ছেন সমস্ত সরিয়ে দিচ্ছেন অনেক শাস্ত্র জানেন প্রচুর শাস্ত্র মুখস্থ করেছেন প্রচুর শাস্ত্র জানেন অনেক উঁচু বংশে জন্মগ্রহণ করেছেন অপূর্ব সুন্দর দেখতে মহিমাতার তার প্রচুর জাগতিক হিসাবে কিন্তু তথাপি ভগবত ভজনের জন্য উপযুক্ত নাও হতে পারেন ভগবত ভজনের উপযুক্ত নাও হতে পারেন তিনি তিনি এতগুলো গুণাবলী আছে বলে তিনি ভগবত ভজনের অনুকূলে চলে এসছেন এটা নয় সেই জন্য বলছেন সদ্বিপ্র নহে ভজনের যোগ্য আর যিনি নিচুকুল আছেন নিচুকুল যা জন্মেছেন शूद्र त्य कथाओ ब कृष्ण भजन बड़ अद्भुत स्ट्रेज एट खाली बुझते लेगे जाए कोटी कोटी जन खाली कृष्ण भजन एक जीवात्मा देखा जाए ना तर भेतर हृदय सेंसिटीटी एम एक चरम पर्या पहुंचे जर सेंसिटी देखे खूब आनंद है यकम कोई लज्जावत लता अपारा शुने एक एक्ट स्पर्श कर संगे संगे संगे नुए जातगुल वृक्ष आ मध्य लज्जावत सेंसिटिविटी संवेदनशीलता सब चे बी की बोलते चाहिए कथाटा क्यों उपलब्धि करते हैं कृष्ण भजन करते गे मेधा जे सेंसिटीटी दरकार है जे सूक्ष्म अनुभव दरकार है কেশব গোসলে মারা দুঃখ করে বলেছেন সব চামার এই চামারগুলো সব বোঝায় যে কি কৃষ্ণকথা হরিকথা কি বলব চামড়ার চিন্তা নিয়ে ব্যস্ত কেউ চিন্তা করে না আরে হরিকতাটা আলোচনা করবো শাউন্ডমুখী কে আছে কোন ভূত বসে আছে যাকে দেখে আমার স্ফূর্তি হবে মূর্খের দল কাকে দেখে স্ফূর্তি হবে আমার জগন্নাথকে এমনি শোনাবো জগন্নাথকে এমনি শোনালে হয় কাকে দেখে স্ফূর্তিতে হবে হরিকথাটা বলা হয় সেটাকে বলছেন যে অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব এটা অনেক উপরের কথা মনে হয় যেন এটা সাধারণ কথা ওটা কিছু নয় কিন্তু ভজন রাজ্যের এটা এতই গভীর কথা যেটাকে কোনো দিন ভাষণ দিয়ে বোঝানো যাবে না আমি যে সেন্সিটিভিটির কথা বলছি সেই ব্যক্তি কি কৃপালাভ করে যদি সেই অবস্থায় ওঠেন যাকে কৃষ্ণ অনুমোদন করেছেন তার সেন্সিটিভিটি এরকম হবে সবাই হবে না চৈত্যগুরু সবসময় জাগরুকভাবে তাকে খালি বুদ্ধি দেবে চৈত্যগুরু খালি তাকে সর্বদাই চেতনায় জাগ্রত রাখবে তাকে কোনোরকমভাবে এ করতে দেবে না সেই অবস্থাটা অত্যন্ত ভালো অবস্থা এবং সেটাতেই কৃষ্ণভজন সম্ভব হয় তা নাহলে অনুকূল প্রতিকূল এটা কর ওটা কররে এই চিৎকার করতে করতে কুকুরের মতো আমার জীবন চলে যায় আমার কি প্রয়োজন পড়েছে আমি কার থেকে মায়না নিয়েছি যে আমি বসে বসে কুকুরের মতো চিৎকার করবো খেয়ে দেখাইনি সেই জন্য বলা হচ্ছে প্রত্যেকটা জীবের চেতনাটা বাড়াতে হবে চেতনাটাকে বাড়িয়ে বাড়িয়ে উন্মেষ করে অনেক উপরে যেতে হবে এমন ওপরে যেতে হবে যেখানকার সেন্সিটিভিটি গুরু বৈষ্ণবের হৃদয়কে স্পর্শ করে গুরু বৈষ্ণবের হৃদয়ে যা যা ভাব সঙ্গে সঙ্গে উপলব্ধি করা যায় যত আমরা জড় বিষয়ের সঙ্গে অনুশীলন করতে থাকি তত তাতে ডুবে যায় ওই চিন্তাতে এবং কানে কিছু ঢোকে না মাথায় কিছু বুঝি না কিচ্ছু বুঝতে চাই না এই অবস্থাটা ভালো নয় এই অবস্থাটা ভজন রাজ্যের দুরূহ অবস্থা অনেক লোক আসেন খাওয়া দাওয়ার সময় প্রচুর লোক থাকে কত লোক প্রসাদ পাবে আজকে বৃদ্ধাগুলো রান্না করবে যে নড়তে পারছেন না এই অবস্থা এটা সুখের নয় খাওয়ার সময় প্রসাদের সময় প্রচুর আর যখন হরিকথা আলোচনা যখন চেতনার উন্মেষের প্রশ্ন আসছে সেটা নয় সেই সময় তো আমরা অন্য চিন্তায় থাকব অন্য কাজে থাকব আমরা ব্যস্ত থাকব এগুলো সমস্ত হচ্ছে অত্যন্ত খারাপ অবস্থা ভালো অবস্থা নয় এগুলো থেকে ছুটি পাওয়া দরকার এখানে আমরা দাবিংশ পরিচ্ছেদে সেখানে সনাতন শিক্ষা প্রসঙ্গে এই অবস্থায় এসছি এখানে অভিধি ও খুবই অপূর্ব জিনিস সম্বন্ধে হল কাকে তুমি ভালোবাসবে যে জিনিসটা আমি বুঝি না যার প্রতি লোভ হচ্ছে না বারবার বলা বলা হয়েছে আলোচনা করা হচ্ছে যে বস্তুটার প্রতি আমার লোভ আসছে না সে বস্তুটা পাওয়ার জন্য ইচ্ছা হবে যে বস্তুটার প্রতি আমার কোনো লোভ নেই আকাঙ্ক্ষা নেই সে বস্তুটা পাওয়ার জন্য কোনো কোনোরকম তাগিদ হবে না মালগড়ি কামিনী কাঞ্চন এগুলো স্বাভাবিক না বললেও প্রাপ্তির জন্য চেষ্টা এগুলোর জন্য সব ব্যস্ত হয়ে রয়েছে এমন একটা অবস্থায় যদি পৌঁছে যায় সেটা ডেড বডি হয়ে গেছে ডেড বডিটাকে আর বাঁচানো যাবে যদি একটু প্রাণ থাকে প্রাণ মানে শরণাগতি শিখায় শরণাগতি ভক্তের প্রাণ এইটাকে প্রাণ বলা হয়েছে প্রাণ আছে যার সেহেতু প্রচার এই কথাটা বলাতে সবাই বলল আমাদের তো প্রাণ আছে সবাই বলছে আমাদের তো প্রাণ আছে ভক্তিম ঠাকুর বহুপাত বলছেন তোমাদের কাজ কলা আছে কিচ্ছু নেই প্রাণ প্রাণটা আর ব্যাখ্যা করেছেন ভক্তিম ঠাকুর যে বহুপাত বলেছেন প্রাণ যার সেহেতু প্রচার আর ভক্তিম ব্যাখ্যা করে বলেছেন শিখায় শরণাগতি ভক্তের প্রাণ ভক্তের প্রাণটা হচ্ছে শরণাগতি বলছেন সেই জন্য সেখানে বলছেন স্বরণাগতী যা যত পরিমাণে বাড়বে স্বর্ণাগতি যার যে পরিমাণে ওপরে উঠবে সে তত পরিমাণে ভজন রাজ্যের উন্নতি লাভ করবে স্বর্ণাগতির নেই অথচ আমি ভজন করি মোটে থাকি আমি তাকে করুণা করলাম হয় না কি করুণা করলে তুমি তুমি নিজেকে আগে বাঁচাও তুমি আগে নিজেকে বাঁচাও দেখি তারপর অপরকে করুণা করবে বিশৃঙ্খল অবস্থা কিছু করার নেই মরে গেলে তাকে আর বাঁচানো হয়ে যায় একবারে শেষ শরণাগতি বিন্দু মাত্র তাকে কি করে বাঁচানো যায় এই বলছেন কলিযুগ পাবন অবতার প্রেমদাতা প্রহুর প্রণাম সম্বন্ধে বলছেন বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম তুণার নবম কলৌ অপি অতি গুড়েয় ভক্তির জেন অপ্রকাশ এটা সেই বন্দনা করছেন সেই কৃষ্ণ চৈতন্য দেবকে তাম করুণার নবম করুণার সাগর তিনি কলৌ কলিযুগে তিনি অতি গুড় রূপে গোপন রূপে অত্যন্ত গুপ্ত গুপ্তরূপে ভক্তির যেন প্রকাশেতা জগৎবাসে কে অমৃতময় ময়ী ভক্তির হি ভূতানম অমৃত তয়কল পথে আমার প্রতি যদি ভক্তি না পাও তাহলে বাসতে পারবে না কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড এর মধ্যে থাকবে সকলই বিষের ভাণ্ড অমৃত বলিয়া যে বা সেবা করে নানাজনী ভ্রমি মরে হ্যাঁ কদর্য ভক্ষণ করে নানাজী ভ্রমি মরে তার জন্ম অধপাতে যায় কদর্য ভক্ষণ কি অনেকেই বোঝেন না কদর্য ভক্ষণ কাকে বলে ছটা ইন্দ্রিয় যখন কীর্তন করা হয় তখন কেউ উপলব্ধি করছে না তখন যখন কীর্তন করা হয় তাশবার পদ রেণু মোর পঞ্চগাস বা তাশবার পদ রেণু মোর পঞ্চগাস মোর পঞ্চগাসটা কী বাবা জিজ্ঞাসা করতো সব যত আছে এখানে সবাইকে জিজ্ঞাসা এখানে ছাড়া অন্য অন্য মঠে বড়ো বড়ো লোক হিসেবে জিজ্ঞাসা করো যে এটা এটা কী গো মানে এটা কী গো তাশবার পদ রেণু মোর পঞ্চগাস যখন থেকে ঢুকে ঢুকেছি গরি মোড়ে ঢুকে পড়ি তখন থেকে গিয়ে যাচ্ছি তা সবার প্রদন পঞ্চগ্রাসের কি ব্যাপারটা কি কাকে বলে পঞ্চগ্রাস কে বলতে পারে পঞ্চগ্রাস কি পঞ্চ বিষয় পঞ্চেন্দ্রীয় তার ভোগের বিষয়গুলো বৈষ্ণবের ভগবানের ধাম বৈষ্ণবের তা সবার গুরু বৈষ্ণবের কথাটা অনেকটা গেল আমি আগেও ব্যাখ্যা করেছিলাম এখানে এটা হচ্ছে কি না গুরু বৈষ্ণবের পদরেণু হুম আমার এই যে পাঁচটা ইন্দ্রিয় আছে পাঁচটা ইন্দ্রিয় বিভিন্ন রকম ভোজন করে চোখ হচ্ছে দেখে কান হচ্ছে শোনে চোখ দিয়ে আমি গুরু বৈষ্ণবের চরণ তাসবার রূপ সনাতন আদি এদের চরণ রেণুর সৌন্দর্য দর্শন করব কান দিয়ে তাদের অপ্রাকৃত যে বাণী হ্যাঁ বুঝে গ তাদের সেটা শ্রবণ করব। তাদের পদরণীর মহিমাটা তাদের পদরণীর যে মহিমা আছে তো পদরেন রূপগোস্বামীপাদের চরণের মহিমা আছে না হ্যাঁ মহিমা শ্রবণ করব। চরণ জলটা মুখে নেব তাদের মাথায় নেবো তাদের উচ্ছিষ্ট আমি ভোজন করব হ্যাঁ পদরেন এই সমস্ত তাসভার পদরেণু মোর তাদের পদরেনু তাদের পদরেণু বলতে বলা হচ্ছে তাদের যে মহিমাগুলো সমস্ত কিছু আমার ইন্দ্রিয়গণের খোরাক হবে বোঝা গেল কী বললাম এইভাবে সমস্ত কথা বলা হচ্ছে এখন এখানে বলছেন কলিযুগে ভগবান গুড় রূপেতে ভক্তি দান করছেন কারণ ভক্তি না পেলে ভক্তিই হচ্ছে সমস্ত কিছুর আশ্রয় ভক্তি না পেলে পরে কোনো কিছু স্থিতিগতি থাকে না ভক্তি সবাইকে ধরে রাখে ভক্তিনামক যে শক্তিটা ভগবান এই জগতে প্রকট করবেন সেটা দিয়েই ধরে রাখেন ভক্তি দিয়ে ধারণ পোষণ করেন ধরে রাখেন ভক্তি না থাকলে কোনো লাভ হবে না সেখানে বলছেন বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম তম করুণার্নবম কলৌ অপি গুরুয়ে গুড়ে আম ভক্তির যেন প্রকাশিত जय जय श्रीकृष्ण चैतन्य नित्यानंद जय दैतचंद्र जय गौर भक्तृंद तो कहिन सम्बन्ध तत्व बेदशास्त्रे उपदेश कृष्ण एक सार बेदशास्त्र कृष्ण एक सार वस्तु एक और किच्छु नाई जेटा के बला हल एक आगे शुरू से अद्वयन तत्व एकटाई तुम्हें भिन्न भिन्न चिंता मन मन मन मुन कला खाच वास्तविक एक तत्व एकटाई ব্রহ্মাণ্ড যে কিন্তু এটা কেউই অনুভব করতে পারছে সম্ভব না খণ্ড অভিনিবেশ চলে আসছে তার এই তো কহিম সম্বন্ধ তত্ত্বের বিচার বেশশাস্ত্রে উপদেশে কৃষ্ণ একসাথ এবার যে অভিধিও তত্ত্ব সম্বন্ধে বলছেন এতক্ষণ সম্বন্ধীয় তত্ত্ব সম্বন্ধে বলি তোমার সঙ্গে যার সম্বন্ধ তাতে প্রতিষ্ঠিত করবার জন্য এবে কহি শুনো লক্ষণ जहाँ हईते पाई कृष्ण कृष्ण प्रेम धन एख शहि शो अभीदेय लक्षण जे अभिदेह के अडप्ट कर पड़े ग्रहण कर ले तब तुम भक्ति पा को तुम कि सम्बन्ध जिन्हे तुम्हार प्राप्त लोभ होता कि पा से जाना दरकार धन्य सबंध जो धन थकले ना कि सुविधा है আরামে আয়াসে থাকায় যায় কোনো কষ্ট হয় না ধনের সঙ্গে তোমার সম্বন্ধ জ্ঞান হয়েছে তাই জন্য ধন সংগ্রহের জন্য ব্যস্ততা ধনের জন্য যাব না হ্যাঁ বিদেশিরা তো বলে মহারাজ টাকার জন্য আমাদের সারা দিন রাত ঘুরতে হয় কুকুরের মতো জীবন মনে হয় জান এখান থেকে খুব ভালো জীবন অবশ্য এরা ভালোই মনে করে যারা জীব তারা মনে করে ভালো কুকুরের জীবন প্রতি মুহুর্তে খেয়ে শান্তি নিই বসে শান্তিনি খালি দৌড়াব কুকুরের মধ্যে টাকা টাকা ওরা মজা করে বলে সকাল থেকে মহারাজ আমরা এরকম করে টাকা টাকা এরকমভাবে করি খালি টাকা দেখি কোথায় টাকা না তো না জীবন সেই জন্য বলছেন অর্থের সঙ্গে মানুষের সম্বন্ধ জড় সম্বন্ধে যেটা সেটা স্বাভাবিক বলতে হয় না হয়েছে তাই জন্য তাদের অর্থের প্রতি দৌড়াদৌড়ি ছটাছুটি হয়ে থাকে পরম অর্থটা এটা সঙ্গে তাদের উপলব্ধি হয় না বলে তারা সেই বস্তু প্রাপ্তির কোনো সেরকম চেষ্টাও দেখা দেন না এই জন্য এখানে বলছেন যে যে সম্বন্ধ প্রাপ্তি হয়েছে বলে অর্থের সঙ্গে তাই জন্য তুমি সকাল থেকে দৌড়াচ্ছ সকাল থেকে দৌড়াচ্ছে ব্যবসার কাজে বিভিন্ন দৌড়াচ্ছে বলতে হয় না কেন দৌড়ায় বলে ওটা তার সম্বন্ধ হয়েছে কিছু কৃষ্ণের সম্বন্ধে যদি বলে একটু রান্না কর ও কে রান্না করেব আগুন লাগবে গায়ে গরম করবে না কেন করবে না সম্বন্ধ হয়নি তো যদি নিজের স্ত্রীটা পঙ্গু হয়ে পড়ে থাকতো তখন কোন বাবা রান্না করে না দেখতাম একবার কোন বাবাটা রান্না করে না দেখতাম আমাদের কৃষ্ণধন প্রভু সে পরমপুজবার হৃদয় মানে ভক্তিহৃদয় বনোদেব শ্রী শিষ্য তার স্ত্রী কম করে কুড়ি থেকে ২২ বছর পঙ্গু হয়ে পড়েছিল বেহালাতে দুখে কাঁদ্য কৃষ্ণ ধান প্রভুকে গুরু মহারাজও ভালোবাসতেন কিন্তু তার কপাল এতগুলো সালগ্রামের পূজা বাইরে বিভিন্ন যজমানের কাজ রোজগার কিছু নেই ভাঙা চড়া বাড়ি তা ভাঙা তার ভাড়া দিয়ে সামান্য কিছু আসে যজমানের কাজ তার সঙ্গে স্ত্রীকে বাথরুমে নিয়ে সব কিছু করতে হবে নড়তেই পারবে না রান্না করে খাওয়া দাওয়া ভগবানের ভোগ সব কিছু তখন দেখতাম কিরাম করোনা এখন তো করবে না এখন কেউ করবে তখন করবে কেন সেখানে সম্বন্ধ হয়েছে আর এখানে বলে বলেও সম্বন্ধ হবে না কেন গোড়ায় গল ঢুকে রয়েছে আমি আর কি করতে পারব ওই জন্য বলছেন যে এবে কহি শুনো অভিদে ও লক্ষণ যাহা হইতে পাই কৃষ্ণ কৃষ্ণ প্রেম ধন মহাপ্রহু জানিয়েছেন জীবের জীবনে সম্পত্তি একটাই এটা কৃষ্ণ প্রেম সেটা বলতে গিয়েই জানিয়েছেন যে প্রেম ধন বিনা মো মোর ব্যর্থ দরিদ্র জীবন দাস করি বেতন মরে দেহ প্রেম ধন এই জন্যই মহাপ্রু বলেছেন আমাদের বোঝাবার জন্য সমস্ত কিছু উপলব্ধি করবার জন্য কৃষ্ণভক্তিটা অবিধেয় কৃষ্ণভক্তিটা অভিধেয় আর কৃষ্ণ ভক্তি বলে নাম দিচ্ছি সেটা প্রেমের অবস্থা সেটাও সেটা হচ্ছে আর অবিদেয় নয় সেটা হচ্ছে প্রয়োজন ভক্তি যেমন তোমার অভিদেয় ভক্তি হচ্ছে তোমার ভক্তি সাধন করছো তুমি আবার ভক্তি সাধ্য যে ভক্তি এখন সাধন গুরু বৈষ্ণবের বাস্তব অনুগত্য করো গুরুবৈষ্ণবের বাস্তব আনুগত্য করো তার গুরুবৈষ্ণবের অন্তরের ভাবগুলো বোঝো তালে তোমার সুবিধা হয়ে যাবে তা নাহলে বহুত কেরামতি দেখিয়েও লাভ হবে না বহুত কিছু করে বাহাদুরি কিন্তু একটা জায়গায় করে না আনুগত্য নেই হরি কথা সে কঠিন কথা বললেই দুঃখ পা বলে আমাকেই বলছে সেগুলো হ্যাঁ তোকেই তো বলছি কি হয়েছে তাতে যেরাম রোগ সেরামই তো ওষুধ দেওয়া হবে যেরাম রোগ তোমার হয়েছে ম্যালেরিয়া তোমাকে দেওয়া হবে কি সামান্য জ্বরের ওষুধ দেওয়া হবে নাকি কি ভেবেছো তুমি तुम्हार ओषदता निर्णय कर नाओ विकेले जदि आलोचना करीब बद्यजीवर अवस्था की कत दुस्साहस कत स्पर्धा तेजर्धा नहीं तत्त नहीं हरिभन कर देखे जे तीनदबी भाव आश्रय ना कर ले भजन राज्य किए ना तीनादबी भाव का बोले जार प्रतिष्ठा सा बिन्दुम्रे तीन तीन जगत के शासन करते তিনি পারেন তার হিংসা হয় না জীবহিংসা হয় না তীব্র কথা বললে সেই জন্য বিকেলে যদি থাকেন সবাই তাকে সেখানে জীবের এই অবস্থাটা আলোচনা করলে বোঝা যাবে তাদের স্পর্ধাটা কত সেই স্পর্ধা নিয়ে তারা নাকি কৃষ্ণ ভজন করবে তা করুক দেখা আমাকে যে গুরুর কাছ থেকেই তারা নিক দীক্ষা দেখা যাক কৃষ্ণ ভক্তি হচ্ছে যেমন অভিদিও সেই ভক্তিটাই পরিপক্ক অবস্থায় তোমার প্রেম আদি বিভিন্ন রকম নাম ধর এই ভক্তি তোমাকে করতে হবে বাস্তব অনুগত্যে বহুদিন আমি ভক্তি করলাম কিন্তু ভেতরে কোনো আনন্দ হল না পরিপ্লুত হচ্ছে না হৃদয় বিগলিত হচ্ছে না কি ভক্তি করলাম কি রকম ভক্তিটা করেছি যাতে ভগবানের জন্য কোনো ভালোবাসা আসছে না প্রীতি আসছে না কে বলে দেবে কে আছে আমার সম্মুখে কেউ কি আছে যে বলে দেবে কালকে আলোচনা করা হয়েছিল একটা বিশাল হসপিটাল খুলে রেখেছি আমি তো একটাও ডাক্তার রাখতে পারিনি এই কথাগুলো বলবে বললে লোকগুলো যদি শোনে শুনে যদি আমার উপর ক্ষুব্ধ হয়ে যায় উ আমি চাই ক্ষুব্ধ হোক বিরাট হসপিটাল আমি খুললাম বিশাল টাকা আছে আমার তো তোমার টাকা দেখে তুমি হসপিটাল খলো কার বাবার কী যায় আছে। কিন্তু ডাক্তার আনতে পারবে কি ডাক্তার আনো ডাক্তার যদি আনতে পারো তাহলে তুমি বুঝি ডাক্তার আনো তাহলে টাটা বিল্লাও তো অনেক মন্দির করে ফেলত টাটা বিল্লাও মন্দির করত প্রতিষ্ঠার লড়াই কে কত বেশি মন্দির করবে কে কত কি করতে পারবে জাগলারি আমরা পিসি সরকারের ম্যাজিক দেখাতে বসেছি কে কত বাহাদুরি দেখাতে পারি ভক্তি দেখাতে বসিনি ভক্তি আলাদা জিনিস নিজ নিজ প্রতিষ্ঠা প্রতিপত্তি এইগুলো বজায় রাখব। তুমি মরো সমাজ মরুক আমার কিছু যা আসেন মরে ঘাটে যাও তুমি আমার দরকার নেই আমার প্রতিষ্ঠাটা হলেই হল কৃষ্ণভক্তি অভিদেয় সর্বশাস্ত্রে কয় এই অভিদেয় ভজন যদি সঠিকভাবে না যাজন করতে পারো তাহলে অন্তিমে কাজকলা খেতে হবে অভিদেয় ভজনটাকে সূক্ষ্মভাবে বুঝে নিয়ে সম্বন্ধ পাকা করে নিয়ে সম্বন্ধ জ্ঞানে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সেগুলো সরস্বতী ঠাকুর বল যে অভিধিও শুরুই হবেন সম্বন্ধ জ্ঞানে যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ অভিধিও শুরু হবে না কথাগুলো শুনতে গেলে দক্ষজনক যাকে বিয়ে করে নিয়ে এলো সেই ব্যক্তি সেই স্ত্রী যদি কপটতা করে স্বামীরচরণে যদি আত্মনিবেদন না করে থাকে অন্য কোনো যদি বিচার করে গোপনে তাহলে তার প্রথম দিনে যে আত্মনিবেদনের যে বাহানা সেটা মিথ্যা হয় সেটা মিথ্যে হয় স্বামীর হয়ে গিয়ে তবে স্বামী সেবা হয় স্বামীর হলাম না স্বামীর না হয়ে কখনো স্বামী সেবা হবে না ওটাতে ব্যবিচার হবে স্বামীরচরণে আত্মনিবেদন প্রথম রাতে করা মানেই হল স্বামীর হয়ে গেলেন এবার স্বামী সেবা হবে সেই জন্যই বলেছে আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী দুঃখ দূরে গেলেও চিন্তা না রহিল চৌদিকে আনন্দ হেরি আত্মনিবেদনটা করেই দেখো এতদিন তো অনেক বাহাদুরি দেখালে তারপর দেখো কিরম আনন্দ সেটা তো হচ্ছে না মহাজনরা দেখালেন কেউ কেউ সিদ্ধ মহাত্মা তারা নিত্য থেকে এসছেন তুমি তাদের চিনতে পারছ না তুমি তার সাধারণ মানুষ মনে করছো আবার কেউ কেউ সাধন সিদ্ধ হয়েছেন সেটাও হতে পারে তুমি তাদের চিনতে পারছ না সাধারণ মানুষ বুদ্ধিতে নানা রকম ব্যবহার করছো অপমান করতে পারো নানারকম কথা বলতে পারো কত কিছু তারাকে কিছু মনে করবেন কিন্তু যতক্ষণ বন্ধ বন্ধু সম্বন্ধকার না হবে ততক্ষণ যে অভিযোগ শুরু হবে না এই সত্য কথাটা আমি কেন বলবো না কেন আমি তোমাকে চিট করব কেন আমি তোমাকে ঠকাবো হ্যাঁ হ্যাঁ অনেক কিছু হচ্ছে রে করে বলে আমি কাজটাকে উদ্ধার করে নেবো কাজটাকে উদ্ধার করে নেবো কেন মিথ্য কথা বলবো কেন আমাকে তো সত্য করার জন্য কথা বলার জন্যই বহুপাত বলেছেন তোমরা আদেশ করেছ কষ্ট লাগলেও তো এটি শুনতে হবে সম্বন্ধ এখানে প্রতিষ্ঠিত হও যে ব্যক্তিই হোক মঠে থাকুক তার কোনো ব্যবিচার যদি তুমি অনুমোদন করো তাহলে তোমাকে অনন্তকাল নরকে যেতে হবে কোনো ব্যক্তি সে মঠে যেই হোক সেই যদি কোনো ব্যবিচার করে তার যদি অনুমোদন তুমি করো সে তো যাবেই আর তার সঙ্গে তোমাকেও মরতে হবে তোমার কোনো সুবিধের কথা চিন্তার কিছু নেই সেখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে নালে অন্য প্রতিকার যদি হয় করবে তা নাহলে যে অনুমোদন করবে সেও মরবে আর যে করছেন সে তো কিছু করার নেই হরিকথাটা ঔষধ হরিকথাটা হয়ে যায় যাবে বছরের বছর দিনের পর দিন তামাশা দেখব আমি এটা হতে পারে না আগে দেখে সাধু গুরুবৈষ্ণব ওষুধ খাচ্ছে কিনা তারা সবচেয়ে প্রধান বিষয় হল গুরুবৈষ্ণব দেখবেন তিনি গুরুবৈষ্ণব হলে প্রথম তার দায়িত্ব হলো তারা মরছে কিনা তারা কি ওষুধ খাচ্ছে কিনা তারা কি করছে তারা আমাকে প্রশংসা করছে হাততালি দিচ্ছে আমার দেখার দরকার নেই আমার হাততালির দরকার নেই তারা ওষুধ খাচ্ছে কিনা এটা আমার দেখতে হবে আমার তা প্রশংসা করলো না করলো আমার দেখার দরকার নেই তারা যদি ওষুধগুলো খায় তাহলে অবশ্যই কাজ হয় তাহলে তার ওষুধ খাওয়া মানে এবার তার অভিযোগ করবে রোগীর প্রাণ এসছে নাড়ী দেখছে বেঁচে যেতে পারে বেঁচে যেতে পারে এবার নারী দেখে আস্তে আস্তে ওষুধ আরও ভালো ওষুধ দেওয়া হলো তার পাশে প্রাণ ফিরে ফেল পূর্ণ শরণাগতি এবার জগন্নাথের সেবা হবে তখন আর মালা বাইরের লোককে আসতে হবে না রান্না করতে বাইরের লোককে সব আমরাই পারব পরম পুজো মাস পরম পুজোবার ছিল ভক্তিবৈত্য মাধব্য শ্রী মহারাজের সময় একাদশীর দিনে প্রজমণ্ডল পরিক্রমা হচ্ছে প্রজমণ্ডল পরিক্রমা দুরুহ অবস্থা তখনকার দিনে তো কিছুই ছিল না সেরকম শিল ভক্তিপ্রমদ পুরী মহারাজও ছিলেন অন্য অন্য মহারাজও ছিলেন তার গুরু ভাইদা বিশাল বিস্তর আনন্দ আনন্দটা কিসে হরিকথাতে আজকে এঁচড়ের রস হবে ছানার রস হবে এটা আনন্দ নয় তাদের আনন্দ হলো আজকে হরিকথা হবে খাওয়াতে লাফড়া ডাল পাবো কী পাবো এই যথেষ্ট আহা লাফড়া ডাল তো পেয়েছি ভগবানের প্রসা অধরামৃত আনন্দে আটখানা কেন আসল খাওয়া পাচ্ছে তো আর তোমাকে পিন্ডি চোটকে যদি ভালো খাওয়াই কিচ্ছু হবে না आसल खा जी मठे ना दी पर क्यों किच्छुक रखते पर पाय तेल माखिए भजने रखा जाए ना से बोलिए बोजमंडल परिक्रमा ताते दूर अवस्था एक एक जगह कैम्प है एक एक ब्रह्मचारी ता मशाल नहीं रिवला पहाड़ा था चारिदी के प्रौपात समय एक बार हो चलो प्रौपा जीवन करमे माधव गोस्मी महज करते प्रौपा आदर्श गो की की गुरुवर्ग খাওয়া দাওয়া নিয়ে থাকলে হবে না কে কি করেছেন সিদ্ধান্তি মহারাজ কি বহুপাদের সেবা করলেন পরমে মাধব গোস্বামী কী সেবা করলেন গোস্বামী মহারাজের পরবর্তী বংশধররা আমার কাছে খাদে বলে মহারাজ আপনি বলেন আমরা কোন বংশের ছেলে কিন্তু আমাদের একটা ছেলে গোস্বামী মহারাজের কোনো মহিমা জানে না এইটি তো তোদের তোদের মঠের মহিমা পরমপ গোস্বামী বলে আমাদের মধ্যে কেউ জানে না যদি নাই জানে মহিমা বলছেন সেখানে পরিক্রমা হচ্ছে পরিক্রমাতে মোসাল নিয়ে ব্রহ্মচারীরা পাহারা দিচ্ছেন চার চারজন পাহারা দেবেন সমস্ত মশাল নিয়ে কেউ যেন বাইরের জন্তু যেন ঢুকে না পারে চেনেনি চলে যাবে শিয়াল বড় বড় হায় করে খাবে ধরবে দিয়ে ট্রেনে চলে যাবে দেখতে পাবে না ঘুমিয়ে থাকবে ট্রেনে চলে যাবে খেয়ে নেবে চিতা আজ থেকে পনেরো বছর আগে আমাদের গোকুল মহাপানে চিতা বেরিয়েছিল চিতাবাগ গো মহাম একেবারে বোঝবাসীরা তারা বল্লভ নিয়ে তারা করতে করতে তাকে সেই গ্রাম থেকে আমাদের ধরে গিয়ে তাকে ধরলো ধরে মারল মেরে ফেললো চিতাবাগ কোথায় লুকিয়েছিল কোথা থেকে চলে এসছে এখনো আছেন কিন্তু প্রশ্ন হলো এই সেখানে ব্রহ্মচারীরা সেবা করছেন কাকে দেখে সেবা করছে কাকে দেখে কত টাকা মাইনা দেবে বলে কত টাকা মাইনা দেবে বলেছিল যে সে রকম ধরনের পাহারা দিচ্ছে মুসালনি আনন্দ ভক্তি পেয়েছে গুরুদেব বলেছেন আহা গুরুদেব বলেছেন আমার আমার ঘুমটা বড় নয় পাহারা দেবো আমি পাহারা দিচ্ছেন নাম পর্বত মহারাজ শুনেছ পর্বত মহারাজ বৃন্দাবনে যেখানে তোমাকে নিয়ে পরিক্রমা করালাম যেখানে বৃন্দাবনে তোমাদেরই বংশধর পরম পূজা পর্বত গোস্বামী মহারাজ হচ্ছেন বক্তৃত মাধব গোস্বামী মহারাজ শিষ্য তাকে একটা অক্ষর লিখতে দিলে পারবেন না এরম টিপস এরম নিয়ে এরম মারবেন পরম পূজা মাধব গোস্বামী কিপা। এমন পেয়েছিলেন যে অনর্গল হরিকতা বলবেন হয়তো সংস্কৃতি উচ্চারণ করতে পারবেনা সেরকম কিন্তু অনর্গল হরিকথা বলবেন সম্বন্ধবিধ একটা ভুল কথা বলবেন না একে বলে গুরুকৃপা পরমপা মাধব গস্বী ভাই বলছেন আমি যদি দীনবন্ধুকে সন্ন্যাস না দিই ভগবান অসন্তুষ্ট হবেন আমার উপর এর কি বল কি কথা বলবি তোর আমি যদি না দিই তা দীনবন্ধু যে দীনবন্ধুর প্রতি আমার এ আছে ওই যা সেবা করেছে ওকে আমার সন্ন্যাস দিতে হবে উনি জোর কত শুনলেন না দিয়েছেন তিনি কত সেবা করেছেন হ্যাঁ কাঁধে নিয়ে গুরু আমার গুরুমার কাঁধে নিয়েছেন পরমপে মাধব গোস্বী মহারাজকে দানঘাটি থেকে কাঁধে নিয়ে কাঁধে এরকম ওই রকম আজাবলম্বিত বাহু পরমপ্রজা মাধব গোস্বী মহারাজ তাকে কাঁধে নিয়ে দানঘাটি থেকে ব্যাম পাটি বাজিয়ে এনেছেন নিজের মঠে নিজে মত প্রতিষ্ঠা হয়েছে যাবেন না দীনবন্ধু স্বতন্ত্র মঠ করেছে শিষ্য বানাচ্ছে জানেন কিন্তু পরমপূজা মাধবোসীমায় হৃদয় অনুমোদন আছে গুরুবৈষ্ণব কাকে অনুমোদন করেন কেন করেন এই জবাব তোমাকে দেবেন তুমি এখন দল ফাঁকাবে ওনাকেই করলেন আমা করলেই রাখ থাকবো না বলে দিন গুরুবৈষ্ণবের বিচারের ওপর বিচার চালাল এখানে বলছেন এই যে পরিক্রমা পাঠি পরিক্রমা বাপ ঠিক কালকে গেছে একাদশী একাদশী গেলে পরের দিন কী করে পালন করতে হয় না হ্যাঁ খিদে পেট চলে সবার তখন কি হবে মাধব গোস্বী মা বলছে তো শুরু করতে হবে পরিক্রমা না শুনে এখানে যদি আটকে থাকি আমাদের কিচ্ছু লাভ হবে না একাদশী যা গেছে গেছে কালকে এখান থেকে আমাকে ওই ভালো জায়গায় যেত তাড়াতাড়ি করে তারপরে গেলে সেখানে জল পাবো এ পাবো সুবিধা হবে না সুবিধা হবে কোনো মতে ভালো জায়গায় সেখানে এস ভালো জায়গা মধ্যে যে জায়গায় জল আদি সব সুবিধা আছে ভালো সেই জায়গায় এসছেন এবার সেখানে এবার সেখানে দাঁড়িয়ে তিনি পরিক্রমাবার্টিকে দাঁড় করিয়ে বলছেন তোমাদের মধ্যে কে আছো এই আমার এই যে প্রচার যে আছে ভক্তবৃন্দু আছে এদেরকে সবাইকে তাড়াতাড়ি একটা রসা অন্য করে পাওয়াতে পারবে ঘণ্টা দেড়ক দুয়েকের মধ্যে সবাই হাত তুলছে আমি করব মারা আমি আমি করবো সবাই হাত তুলছে আমি করব সবাই লেগে গেলেন কেউ বালতি নিয়ে জল আনতে গেলেন কেউ দৌড়ে দৌড়ে গিয়ে পাথর নিয়ে এসে তাড়াতাড়ি উনুন বানিয়ে ফেললেন কড়াগুলো সে গাড়ি থেকে নামালেন ধুমধাম করে সারা গাড়ি থেকে লাগিয়ে লাগিয়ে দিলেন ব্যাস কাট নিয়ে চলে এলেন আরম্ভ হয়ে গেল রান্না ধুমধাম এক ঘন্টা মধ্যে রান্না শেষ সেই গরম ভগবানকে একটু ভোগ লাগিয়ে ব্যাস দু ঘন্টা প্রসাদ পেয়ে বা বাসন যে ধোবে সে রইল সে গাড়ি নিয়ে পড়ে যাবে কোথায় যাচ্ছে সে গাড়ি নিয়ে ধুয়ে চলে যাবে পরে এই ছিল ভক্তি আর এখন পয়সা দিয়েও তুমি করাতে পারবে না তাহলে যুগটা কিরম পরিবর্তন হয়েছে বুঝতে পারছ কিরকম বিভৎস পরিবর্তন হয়েছে যে প্রাণটাকে দেওয়ার জন্য স্বাধীনতা সংগ্রামী ব্যস্ত থাকেন আর যে গুরুবৈষ্ণব চরণে আত্মনিবেদন করেছে সে প্রাণটাকে দেওয়ার জন্য ব্যস্ত থাকেন প্রাণটাকে দেওয়ার জন্য যে ব্যস্ত না থাকেন সে হরিভনের জন্য আসেনি জন্য আসেনি পরমপুঞ্জিবাদ ভক্তিবীলা আস্তিত্ব শ্রী মহারাজ কুঞ্জদা বলতেন যদি জ্বলন্ত আগুনে ঝাঁপ দেওয়ার কাউর শখ থাকে তাহলে তোমরা গুরু সেবায় আসবে কথাটার মানে বুঝলেন না তার মানে তোমরা জোলে পড়ে মরে নয় প্রথমে তোমার কাছে এরকম বিভীষিকা আসবে গুরু সেবায় বিভীষিকা তোমার শরীর মানবে না মন মানবে না কিন্তু শরণাগতি হয়ে গেলে সব মিলে দেখবে সব তাসগুলো সব মিলে যাচ্ছে ওই জন্য তিনি যে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিকে যায় যা সাহস আছে সেই গুরু সেবা আসবে বাকি কাপড়গুলো সব বাড়ি চলে যাক বা যেভাবে পারে থাকুক গুরুষেবা হবে না গুরু সেবা অত্যন্ত দূঢ় জিনিস গুরু সব সেবা কৃষ্ণ ভক্তি এগুলো ব্যাখ্যা করলে আনন্দময় বাহ্যদিষ্ঠিতে মনে হলে যে কঠিন কথা কিন্তু এগুলো আনন্দময় যে যতটা পরিমাণে স্মরণগতি হয়েছে একেবারে তো কেউ ফেলা যাবে না যতটা পরিমাণ ততটা এগো আমি যেগুলো বলছি সেগুলো স্ট্যান্ডার্ড কথা পরিপূর্ণ পরিপূর্ণ না হলে আমাদের কিছু হবে না হবে হবে না কেন কিন্তু যতটা শরণাগত হয়েছ নিষ্কট হয়েছে ততটা হবে সেই জন্য আমি শুরু করেছিলাম কথাতে যে শামস এ সয়েদ অনন্ত সর্বাত্মনা আছে সর্বাত্মনা বলছে ইন টোটাল সর্বাত্মনা আশ্রিত বদম হৃদয় থেকে সম্পূর্ণ স্মরণগত सर्व शर्वात, सर्वत्म आश्रित बदम जदि निर्वलिखम निष्कपर सब कपड़ कबड़ता कर लेना ते दुस्तर ए मायामस्तर माया के से पार हो जाए बाकी क्यों पार ना। से माया के पार हो वस्तव गुरु बैस्त कर সেবা করেছে গুরুদেবের অনেক অথচ মায়াতে আরো বেশি করে ডুবে গেছে এটা কি করে হয় এটা কি করে হয় এটা হলো কেন কি করেছো তুমি অন্যায় প্রাকৃত বুদ্ধি আসছে গুরু বৈষম্য প্রচুর সেবা করেছি এত বছর অথচ আমি আরো বেশি করে মায়াতে ঢুকে গেছি এটা কি করে হয় তাহলে স্বাস্থ্যের বিচার ভুল হয়ে যাবে ভুল হয়েছে তোমার কোথাও ভুল করেছো সেটাকে কাটাও কোন জায়গায় ভুল কোন জায়গায় গলত্ত্ব আছে সেটা কাটালে এবার ভজন রাজ্যে সঠিকভাবে অপরাধটা মহাপ্রভু বিচার যে জায়গায় অপরাধ হয় সেই জায়গায় অপরাধটা কাটাতে হয় যদি কাঁটা পায়ে ফোটে কখনো মাথা দিয়ে বেরোবে না মহাপ্রভুগুলো বুঝিয়েছেন কাঁটা যদি অপরাধ যেখানে হবে সেই গুরু বৈষ্ণবের কাছে গিয়ে ক্ষমা যায় ধাম নাম কোন জায়গায় তোমা অপরাধ হয়েছে বুঝে গেল কি বললাম ঠিক সেই জায়গায় গিয়ে কাঁটাকে বার করে নিতে হবে কাঁটা থাকুক বেশ ভালো আছি এটা নয় এটা হবে না তাহলে ভজন এগোতে পারবেন যদি দেখা যায় কোনো বৈষ্ণবের চরণে আমি অপরাধ করেছি কিন্তু তিনি এখন আর আমাদের ইহ জগতে নেই চলে গেছেন নিত্য জগতে তাহলে কি করব গুরুপাৎ পদ্ম এগুলো উত্তর দিতেন যদি এমন বৈষ্ণবের চরণে অপরাধ করেছ সেই বৈষ্ণবের তোমার কাছে আন নেই তুমি কিন্তু ভীষণ অপরাধ করে ফেলেছ সেই বৈষ্ণব চরণে এখন তখন কি করবে গুরুপাদ পদ্ম বলতে সেই বৈষ্ণবের যদি চিত্রলেখা এই যে চিত্রলেখ অর্থাৎ ফটো আনতে পারো বা হৃদয় চিন্তা করতে পারো বলে সকাল সন্ধ্যে দুপুর বেলা খালি কাঁদবেন বৈষ্ণবের নাম নিয়ে তিনবেলা বছরের পর বছর কাঁদতে হবে বুঝে কথাটা বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ এই কীর্তন করে আর বারবার খালি কাঁদতে হবে তার চরণে আর তার মনোবিষ্ট কি ছিল জেনে নিতে হবে তুমি যদি অপরাধ করে তাকে তার থেকে দূরে থাকো তাহলে তার অভিষ্ট জানবে না তার কি ইচ্ছে ছিল তার কি পছন্দ করতেন তিনি সেই তুমি গুপ্তভাবে খবর নিয়ে সেটা করবে আর কাঁদবে খালি এই করে তোমার অপরাধ উপর জগৎ থেকে তিনি দেখবেন ক্ষমা হয়ে যাবে এগুলো সব গুপ্ত সিদ্ধান্ত এগুলো হচ্ছে সব গুপ্ত সিদ্ধান্ত জগতে যে সমস্ত আচার আচরণের কথা বলা হয় এগুলো মানতেই হবে এই জগতের মধ্যে মায়ের ভালোবাসাটা সবচেয়ে ওপরে গুরু পাহ প্রথম বলতেন এখনকার দিনে মায়ের কথাই বলতে পারছি না তাদের কি অবস্থা আমাদের মায়ের কথা বলছি আমাদের সময়কার যে মায়ের ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে উর্ধে উর্ধ্বে মোটামুটি জগতের স্ট্যান্ডার্ডে অপ্রাকৃতিক জগতের বিচার বলছি না কিন্তু এই জগতের কোনো ভালোবাসাই শুদ্ধ নয় ওই জন্য গুরু বৈষ্ণব মাকে শাসন করুক মারুক যা খুশি করুক শাস্তে বলা যে যদি मामा तारण कर लाठी दिए मारे शासन कर विशाल तर कि बोला जा शखा परम पूज्य पद भक्ति विवेक भारती महाराज तरह कावक थकतना चून थे पान खसले पेटा थेन। भक्ति प्रापन्न दामोदर महाराज तार गुरु भाई पूरी थकत प्रचुर पेटा निखिए जे जे गुरु भाई के प्रभुपात भक्ति विवेक भारती महाराज सेवा करो तुम्हें সেবা করতে গিয়ে কিছু উল্টো হবে পৌপাদের সবাই যারা যে হরিনাম নিয়ে যে দিকে সবাই মৃত্যু মূর্খের বিচার হলো এটা এরা মূর্খের বিচার এরকম নয় বিচারটা তা যদি হতো তালে তাহলে বেশ হজিম এই লাইনটাকে আমাদের কেঁতে উড়িয়ে দিতে হতো বোঝা গেল কি বললাম পতিত ধরণ একৃত বেশ হজিম এই লাইনটাকে আমাদের মুছে দিলেই ভালো হতো তুমি লিখবার সময় সেখানে আমরা সিদ্ধান্ত করছি পতিতকে উদ্ধার করার জন্য তিনি জগতে এসছেন তার মধ্যে নিত্যপার্শদও আছেন তার আবার তার মধ্যে অনেকে আছেন সাধন সিদ্ধ হয়ে গেছেন আবার অনেকে আছে বদ্ধই রয়ে গেছেন তারা বৌবাদকে অবমাননা করে সমস্ত কিছু কট্টর সিদ্ধান্ত হয়ে এগুলো কোনটার মধ্যে কোনো ভেজাল দেয়া যাবে না অনেকের ভেজাল চালাতে যান। যেহেতু বৌবাদের থেকে নিয়েছেন দীক্ষা হরি নাম হ্যাঁ ইয়ে পার্শ্বাদ পৌবাদে আর তুই একটা পাগল সবাইকে পার্শ্বদ বলা যায় না পার্শ্বদ কাকে বলা যায় তাহলে কাকে বলা যায় সে সিদ্ধান্ত কী হবে তাহলে বলছেন প্রহুপাদের বাণী সেবায় ভালো করে শুনে রাখ গান খুলে তাহলে লোকে বোকা বানাতে পারবে না বহুপাদের অপ্রাকৃত বাণী সেবায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সর্বাঙ্গীনভাবে পরোক্ষভাবেও তারা সব দিয়েছেন জানাচ্ছেন না লোককে দেখা যাচ্ছে না বাণী সেবাই যারা আত্মবিসর্জন দিয়েছেন তারাই পার্শ্বদ তাতে যদি মনে হয় নরহরি নরহরিদা নরহরিদা ছিলেন বহু নরহরিদা ছিলেন গৌরীয় মঠের মা শুনেছ নরহরিদা ছিলেন গৌরীয় মঠের মা নরহরিদা না থাকলে গৌরী মঠের কিচ্ছু হবে না প্রীতি স্নেহ সবাইকে পাইয়ে প্রসাদ রয়েছে নিজে না বসে কখন সে বিকেল চারটে আসবে তাকে দেবো যদি কিছু বাঁচে আমি পাবো নরহরিদাকে বলা তো মা তখন এত স্বপ্নেও ভাবতে পারবে না তুমি এখন স্বপ্নেও ভাবতে পারবে না এরম আদর্শ কি থাকতে পারে আমার প্রসাদ তো আগে চাই আমার কাপড়ের সঙ্গে যেন তোমার কাপড় না লাগে তালে রেগে যাবো আমি আমি কত উপরে উঠে গেছি জানো এই হলে আমার সাধুত্ব নরহরিদা তাকে বলা হতো গৌড়িয় মঠের জননী তার প্রীতি ভালোবাসা যদি দেখতে তোমরা কেদে লুটা পুটি যেত এও কি সম্ভব হ্যাঁ এই নরহরিদাকেও আমরা বলি পার্শ্ব কেন নরহিদা গৌরী মঠের মা থেকে বাইরের দৃষ্টিতে কিন্তু প্রচারে যাননি মঠেই রয়েছেন ভান্ডার রান্না কে কী করবে সব খেয়াল রাখছেন কিন্তু তিনিও প্রচার প্রচার করেছেন তিনি এইভাবে তাকেও প্রচারক বলা হবে আর প্রণামপ মাধব গোসি মহারাজ আদি যারা প্রচারের ছিলেন তারা তো প্রচারক বটেই যারা লিখতে বসেছেন লিখছেন প্রভুপাদের আদেশে সম্পাদন তারাও প্রচারক তাহলে প্রচারক বুঝতে পারছ বলে কিন্তু ওরা সিদ্ধান্ত করেন যারা হরি জানি সব নাকি প্রভুপাতের পার্ষদ আমি মূর্খের বিচার কোনো মূর্খ এই বিচারটা করে এটা হয় না ওপাত তাহলে জগতে এসেছিলেন পতিত্বকে উদ্ধার করার জন্য তার সঙ্গে নিজের পার্শ্বদণকে নিয়ে এসেছিলেন তার সঙ্গে সাধন সিদ্ধও থাকবে নিত্য সিদ্ধ তো আছেই সাধন সিদ্ধও থাকবে আবার বদ্ধজীবও থাকবে বদ্ধজীবকে উদ্ধার করেন নি তাহলে তাহলে এসে তুমি নিজের দলবল নিয়ে এসে যাত্রা করে চলে গেলে নিজের দলবল নিয়ে ওপর থেকে এলেন এসে কিছু নাটক করে চলে গেলেন নতুন কাউকে উদ্ধার করলেন না এর হয় সিদ্ধান্ত এর কিসের সিদ্ধান্ত কোথা থেকে পাই এটা বাচ্চা ছেলেকে বোঝালে বোঝে ও তো সব সিদ্ধান্ত বলছে সভাতে গা চলে যায় আমি যাই না ওই জন্য কোনো সভাতে বেকার দেখা পরম পূজা নারায়ণ মহারাজ আমাদের আমাদের জ্যেষ্ঠ গুরু ভাই সে তো বলেই ফেলে মহারাজ আমাদের এখন সভা সমিতি হয়েছে একটা যার ফ্যামিলি যা আছে ওকেই লোকে কি বলবে ওকেই সভাপতি করতে হবে ওকেই এ করতে হবে নারায়ণ মহাজ বলে ফেললেন ভক্তিরক্ষক নারায়ণ রায় তুমি একদিন বলে ফেললাম দুঃখের সঙ্গে আমাদের মধ্যে এখন গৃহস্থদের মধ্যে নিয়ম হয়ে গেছে একেই করতে হবে হ্যাঁ না করলে কেমন লাগে সে বিচারগুলো সব তলিয়ে যাচ্ছে কে করবে বিচার কি ধরনের কষ্ট গুরু বৈষ্ণবের সে তুমি জানো না অপ্রাকৃত কষ্ট এগুলো চিন্তা করে করে চিন্তা করে তারা যে সময়তে গুরুপাত পদের আবির্ভাব তিথি তিনি অসুস্থ তাকে দু ঘন্টা তুই ওখানে বসিয়ে তোরা এরকমভাবে কষ্ট দিচ্ছিস চোখে দেখতে পাচ্ছে না কষ্ট হয়েছে লোকের জগতের প্রত্যেকটা লোকের সব্বনাশ করছিস তোদেরও সব্বনাশ হবে জগতের প্রত্যেকটা লোকে ভুল বুঝছে তার কষ্ট হচ্ছে পারছেন না তাকে প্রাক্ষিত বুদ্ধি করবে ওরা তার থেকে তোরা গুরু গুরু বৈষ্ণবকে বলতিসিস তার মহিমাটা কীর্তন করু, মহারাজ কিনছি আশীর্বাদ বাণী দিক তারপর এবার সব বৈষ্ণব মহারাজের মহিমা বলতে থাকুক তিনি আবির্ভাব থেকে আরম্ভ করে কী কী করেছেন দেখছিস তাহলে হয় বিশ্বাসও নেই কারোর প্রতি বিশ্বাসও নেই যদি সেরকম করা হয় তাহলে কিরকম হয় আর এরকমভাবে দু ঘন্টা বসালি তাকে প্রাকৃতিক বুদ্ধি করছে লোকে সেটা কেমন না কি সুন্দর প্রচাষ করছিস ১২ লক্ষ টাকা দিয়ে প্যান্ডেল করে পাগল खन्ध ज्ञान हलो ना कें सब दायित्व क्या कृष्ण भक्ति अभीदेय सर्वशास्त्रे क्य अत मणिगण करियागण निश्चय कर महाप्रभु बोले एकथा जो श्रुतर माता श्रुति हम मायर क्य कर विभिन्न उपदेश दे विचु विशेष आलोचना कर इत तो इष्टगोष्ठर मत है भजन गोपन कथा बला जाए बोल आक्केल खुलबी किलम दिए ओपर बैंडेज करा जो सूतर माता पृष्ठा दृशती भवद आराधना विधीम और जथा मातुर्णी स्पी तथा भक्ति भगिनी পুরে বা সহজো নিভস্তদনুগ অত সত্য সত্য মুরহর ভগব বলছেন মাতা শ্রুতি হ্যাঁ আর বলছেন যে श्रुति हम पृष्ठा जिज्ञासिता सती भवद आराधन विधिम कृष्ण सेवम दिशती आज्ञा पायती श्रुति कि आज्ञा कर श्रुति हम क्च करल बा तथा भग्नि हम भग्नि के बोल তথা ভগ্নী বলছেন এখানে মাতৃ মায়ের লালন পালনের যোগ্য তাকে ও পালন করছেন হ্যাঁ আর স্মৃতি অপি ভক্তি প্রকাশ হয়তো কৃষ্ণ ভক্তির কথায় স্মৃতিটাও কি করছেন ওই কৃষ্ণ ভক্তির কথায় বলছেন পুরাণ আদি যেগুলো আছে সেই যে सहज निवाह सहदरा एर काज बोझा गया चे एक मायर क्या करग्नर क्या करगवान स्मरण भगवान भक्ति की सब उपदेश कर महापभु योदे सम्बन्धे अर्थात प्रत्येके सुति पुरानादी सबा कृष्ण भक्तर कथाई बोल स्तिश्री पुरानदि पंचर विधिना ओकानिकी हर भक्ति की हर भक्ति हत्पातव कलपथे की, की श्रुति स्थिति पुरान आदि हुतिस्ति पुराण आदि की तुम हरिभक्तर बुद्धि तुम्हें दी पार्लो ना তুমি এমন স্বতন্ত্র সেখান থেকে অন্য কোন বুদ্ধি পেয়ে ফেললে স্বতন্ত্রতা চলে এলো আর স্বতন্ত্রতা নিয়ে যে ভক্তি যেগুলো আমি বললাম এতক্ষণ গুরু প্রভাত পদ্মের মহিমা যদি গুরু বৈষ্ণবরা বলতো সবাতে সবাই অবাক হই আর এরকম মহিমা এত বড় মহারাজ সেটা কত ভালো হতো সেটা করতে দেবে না সেটা করতে দেবে না এই বলে পরিক্রমা বেরোবে এগুলো দেখে আমি চুল ছিঁড়ি আর যাই না ওই জন্য ছেড়ে দিয়েছি পরিক্রমা বেরোবে সেই বিচারটা কে করবে গুরু বৈষব করবে না তুমি করবে কে করবে কে করবে একটা বদ্ধ তাকে সন্ন্যাস দেয়া হয়েছে সে বাহাদুরি দেখাচ্ছে না কত তার বাহাদুরী গুরু বৈষবকে শাসন করেন পরিক্রমা এখান থেকে বেরোবে ওখানে গিয়ে শেষ হবে আর তুই যদি করিস তাহলে গুরুদেবকে গ্রহণ করলি কেন ও বিচার করে ঠিক করল সেই ময়দানে গিয়ে নোংরা জায়গা সেখানে গিয়ে পরিক্রমা শুরু হবে আমাদের নিয়ম হলো মন্দির থেকে ভগবানের মূর্তি দর্শন করব সেখান থেকে পরিক্রমা করব পরীক্ষায় এতকাল এই নিয়ম ওরা নতুন নিয়ম আবিষ্কার করলো তাহলে সেখানে কি হবে যেখানে শাসন কর্তা নাই সেখানে কিচ্ছু হবেন যত যাই করো কিচ্ছু হবে না এই জন্য বলছেন এগুলো থাকলে পরে আমি হরিকতাও আলোচনা করব না তোমাদের কোটি লোক যদি আমাকে বললাম আলোচনা করবো না যেহেতু এগুলো রয়েছে এগুলোকে দূর কর তারপর বলবো হরিকথা দূর কর এগুলো সংশোধন কোনো হবে না এটা নিশ্চয় করে বললাম এগুলোকে দূর করতে যদি পারো পরিবেশ তালে হরিকতা হবে এগুলো থাকবে হরিকতা বলব অত সোজা নয় হরিকতা ওই জন্য জিনিস নয় গলা টিপে এই হরিকতা বল হরিকতা ও ধরনের জিনিস নয় সেই জন্য বলছেন অধ্যয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান স্বরূপ শক্তির রূপে তার হয় অবস্থান সাংশ বিভিন্নংশ রূপে হইয়া বিস্তার অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডে করেন বিহার সেই মায়াপুরেতে এসিল মহারাজের অন্তিম সময়ে তার সেবা করতে পারলে আমার বাবা আমার চোদ্দ পুরুষ কৃতার্থ হয়ে যাবে আমি ব্যস্ত রয়েছি ভেতরে এই চিন্তা আছে আমার কিন্তু পরিবেশ তোমাদের তৈরি করতে হবে যদি করতে পারো তালে হবে দুপুরেতে বাইরে যারা আসবেন তাদের জন্য বিকেল থেকে হিন্দিতে ভাগবত কথা হবে বিদেশিদের জন্য আলাদা কথা হবে তার আলাদা ব্যবস্থা সেখানে কোনো আশ্চর্যবাহ ব্যক্তি ঢুকতে পারবে না যদি ব্যবস্থা করো তাহলে আমাকে বলো আমি অধিক কথা কিছু শুনতে চাই না আর ব্রত যেন ভঙ্গ না হয় সে ব্যবস্থা করতে হবে এসব যদি করতে পারো তাহলে হবে নালে হবে আমি ওখানে নাটক দেখাবার জন্য যাব না হিন্দিতে ভাগবত প্রবোজন হবে শুনু সব লোক বুঝবে বাংলা লোক তো বুঝবে না এই জন্য বলছেন অধ্যয় জ্ঞানতত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান যদি অপর থেকে গুরু বৈষ্ণব অনুমোদন করেন তবে আমার এটা ভেতরের ইচ্ছা সামান্য ইচ্ছা আমার ইচ্ছা কিছু যে আসে না এটার মানে এই বলা উদ্দেশ্য না আমি অধ্যত্ব নিয়ে কথাটা বললাম গুরু বৈষ্ণব আদেশ করছেন আমার ইচ্ছা মনে তারপরে গুরুবৈষ্ণবের ইচ্ছা তারা যদি আদেশ করেন হবে তারা যদি পরিবেশ দেন অধ্যয় জ্ঞানতত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান স্বরূপ শক্তিরূপে তার হয় অবস্থান বলা হয়েছে सांस विभिन्नांश रूपे हयायिस्तार अनंत वैकुण्ठ ब्रह्मांडे करें विहार एग्लो सब बोझान सांस विभिन्ना का व्याख्या करी आगे शुरू से सांस विभिन्ना अनंत वैकुण्ठ ब्रह्मांडे करें विहार करें सांश विस्तार की सब बला चतुर्ब अवतार गण विभिन्ना जीव तार शक्ति से गणन আর বিভিন্ন অংশ বলছেন উচ্চকোটির যে জীব যেটা হয় তাদেরকে বড় বড় পদ দেন উচ্চকোটির জীব শঙ্করের পদ দেন ব্রহ্মার এগুলো সব আছে সেগুলো সব কোনো দিন যদি সে অবস্থা হয় বুঝতে পারো সেই তত্ত্ব বলা হবে বুঝেছি আমি কিন্তু বুঝতে পারো না এখন তখন বুঝতে পারবে পরে কি কৃপাটা নেওয়ার চেষ্টা করবো বাবা এইটি হচ্ছে প্রথম খালি কাঁধো বিভিন্ন অংশ জীব তার শক্তিতে গণন সেই বিভিন্ন অংশ জীব দুই তো প্রকার এক নিত্যমুক্ত এক নিত্য সংসার এই বিভিন্ন অংশ জীব ততস্যা জীব যে আছে তারা কিন্তু আবার কেউ কেউ নিত্যমুক্ত আছে আর কাউ কার নিত্য সংসার ঔ বাদ এইসব বিচারগুলো সুন্দর দেখিয়েছে নিত্য সংসার বলল কেন নিত্যমুক্ত আর এসব নৃত্য সং এই বলছেন যে জবে থেকে মাইক কালের বিচার আসেনি মাইক কাল মাইক কাল কি বললো বলতো ওই ভাষাগুলোর মানে কি বলতো মাইক কাল কথাটা মানে কি মাইক কালের বিচার যতক্ষণ পর্যন্ত উদিত হয়নি অনাদি বহির্মুখ কি জন্য বলা হলো এটা তো কোনো ভালো কথা না অনাদি বহির্মুখ বলা হলো কেন কৃষ্ণ বলি জৈজ অনাদি বহির্ময় মহারাজ অনাদি বহির বললে স্বরূপে তো সবার হয় গোলুকে তো স্মৃতি ইত্যাদি আবার এখানে অনাদি বহির্মাদি কাল ধরে না বলছেন মাইক কালের ইতিহাসে যে কাল যে সময় তুমি দেখছো এখন এটাকে বলা মাইক কাল মেটেরিয়াল টাইম চিন্ময় কাল আছে বৈকুণ্ঠ জগতে চিন্ময় কাল এই মাইক কালের ইতিহাসের মধ্যে हाँ कौन जी एक जे जीवे यही धरा जाने विचार प्रश्न एखने विभिन्ना जीव दुई तो प्रकार एक हम नित्यमुक्त और एक नित्य संसार नित्यमुक्त नित्य कृष्ण चरणे उन्मुख कृष्ण परिषद नाम भुंजे सेवासुख নিত্যমুক্তগণ যেটা একটু আগে বললাম পার্শ্ব এরা ভগবানের সঙ্গে নিত্যদান থেকে অবতীর্ণ হবেন সেবা করবেন চলে যাবেন তার সঙ্গে ভগবানের সেবা উদ্ধার করবেন করবেন তা কত কোটি গণনা করে যাবেনা জীবকে মহাপু উদ্ধার করেছেন যখন প্রকট ছিলেন হিসাব করতে পারবে না সাবজ জঙ্গম যেগুলো দেখো যে সব সবগুলোকে কৃপা করেছেন তিনি হরিদাসাগর এইসব গোপন তথ্য বলেছেন এগুলো সবাই জানতে পারবেন অযোধ্যা যখন মুক্ত হয়ে গেল অযোধ্যা রামচন্দ্রের আদে এ ছিল যে সবাইকে নিয়ে রামচন্দ্র চলে যাবেন অবধপুরী নৃত্য অযোধ্যা ধামে যায় যখন মহাপ যখন শ্রী রামচন্দ্র অবতীর্ণ হয়েছে সবাইকে নিয়ে যাবেন এমন কি যত আছে কেউ বাদ নেই সবাইকে নিয়ে চলে যাবেন সেই সময়তে হরিদাস ঠাকুরকে মহাপ্রভু তাহলে কি হবে হরিদাস হরিদাস সব জীব জবে সব জীব জবে উদ্ধার পেয়ে চলে যাবে তার তো ব্রহ্মাণ্ড ফাঁকা হয়ে যাবে হরিদাস গোপন সূত্র বলছেন না প্রভু ব্রহ্মাণ্ড ফাঁকা হবে না তাহলে কি হবে তাহলে কি হবে হরিদাস একে বলে ভগবানকে কেন ভালোবাসে ভক্ত আর ভক্তকে কেন ভগবান ভালোবাসেন কোলে তুলে নাচেন কেন ভক্তকে কোলে তুলে জগন্নাথ নাচেন কেন আ তোমাকে কেন ফেলে দেন কি কারণে ভালোবাসা বলে জিনিসটা যদি বোঝ তখন বুঝবে ভগবান কাকে বলে হরিদাস ঠাকুরের নিজ্যানের পরে আঁচল পেতে ভিক্ষা চাইছেন আমার হরিদাসের উৎসব করব তোমরা সবাই প্রসাদ দাও একে বলে ভগবান একে বলে ভগবান নিজে সমাধি দিলেন নিজে কোলে নিয়ে নৃত্য করছেন হরিদাসকে অজরে খাঁদছেন একে বলে ভগবান প্রাচন্ড কখনও ভগবান হতে পারে না তিনি ভগবান তার ভালোবাসা শুনলে পরে জানলে পরে পাষাণ বিদীর্ণ হয়ে যায় কিন্তু আমরা বিগলিত হতে পাচ্ছি না এই জন্য কীর্তনেতে বলে পাশান হলে গলে যেত আমার মন পাশান তো গলল না রে পাষান যদিও এতদিনে গলে যেত কিন্তু মন পাশান গলছে না এসব কথা শুনে যেন হরিদাসকে হরিদাসকে যে হরিদাস তাহলে কি হবে ব্রহ্মাণ্ড খালিত হয়ে যাবে না প্রভু বন্যান্য খালি হবে না তাহলে কি হবে তুমি নতুন করে অনন্ত জীবরাশি আছে সেই সব জীব আবার কর্মে উদ্বুদ্ধ করে ঠিক যেরাম ছিল সেরাম রেখে দেবে কেউ বুঝতে পারবে না বাইরের লোক বোঝা গেল ঠিক যেমন ছিল সে পুতুলের মতো সেরম সাজিয়ে রেখে দেবে তুমি বাইরের জগতে বুঝতে পারবে না যে সব উদ্ধার হয়ে গেল কি অথচ বলছে অবধপুরীতে সব নাকি উদ্ধার হয়েছিল স্থাপর জঙ্গম পোকা মাঁক সব হ্যাঁ বাঁদরগুলো হনুমানগুলো সব তাহলে তো সব দেখছি আছে না ভুল দেখছো সব উদ্ধার করে নিয়ে নতুন জীবকে উদ্বুদ্ধ করে আবার রকম বানিয়ে রেখেছে নতুন জীবকে রবিদাস ঠাকুর বলছেন কত গোপন সিদ্ধান্ত তাহলে নিত্যমুক্ত কৃষ্ণচরণে উন্মুখ কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবাসুখ নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ নিত্য বহির্মুখ বলতে বলা হয়েছে কি জন্য জড়োকালের টাইমের হিসাবে পাওয়া যাচ্ছে না এই জন্য অনাদি বলা হয়েছে नित्यब्ध नित्यबद्ध कृष्ण हईते नित्य बहिर्मुख नित्य संसार भुंजे नरक दिदुक नित्य कृष्ण चरण उन्मुख हो किसुते हीसे सुनते चाहसेना नित्य संसार भुंजे नरक दिदुक कब कवि स्वर्ग उठे कवि नरक डुबा दंड दंड राजा जन नदी चुबाय দণ্ডজ্জ্বনে দণ্ড কষ্ট দেওয়ার জন্য রাজা যেমন কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য জলেতে চুপায় রাবণকে করেছিল বালি বালি মহারাজ বালি বালি বালিয়া সুগ্রীব রামায়ণ হাঁচ রাবণ বড় বাহাদুরি দেখাচ্ছে হ্যাঁ আর এই বালি সাত সমুদ্রে গিয়ে আর্নি করতো চারটা তীরে আর্নিক করতো বলছে তার যখন তখন যেখানে কিছু চলে এত তার পাওয়ার আর রাবণকে এরকম লেজে ধরে আর কি ভগবানের ইয়ে করছেন ল্যাজেতে ধরে এরম জলে চোবাচ্ছে ও কিছুই করছে না ওরে বাবরে গেলাম রে ওরে বাপরে চিৎকার করছে আর ওর কিছু হচ্ছে না ওদের লেজ দিয়ে খালি ডোবাচ্ছে জল এরকম আর ওরকম নিজে দিয়ে চুপচাপ করে ভজন করছে ওর কোনো কষ্ট নেই ওর কোনো কষ্ট নেই আমরা খালি ভজন করছি আর রাবণ তো বলে ত্রিভুবন জয় করেছে এবার তাকে রসগোল্লার মধ্যে জলে ডুবাচ্ছে এবার ফাপড় হয়ে যাচ্ছে দম আটকে যাচ্ছে তার কীরকম শক্তিমান ব্যক্তি ছিল এবার বোঝো হনুমানজি মহারাজ পুরো গন্ধবান্ধবকে নিয়ে বলে কে বাঁচাবাচি করে দিন হয়ে যাবে তা সব মাল নিয়ে চল একবার পুরো পাহাড়টা নিয়ে চল বাঁচাবাচি করতে গেলে দেরি হয়ে যাবে সব নিয়ে গোটাটাই এরকম নাড়িয়ে আখের মধ্যে আমি চল সোজা পরে আবার রেখে দিয়ে যাব অসুবিধে কী আছে গন্ধবান্ধব দিয়ে চলল বিশল্যকরণী এখন কে বাজবে আমি চিনি না বাঁচতে গিয়ে দেরি হয়ে যাবে পুরো নিয়ে চললে এরকমভাবে আরে ক্ষমতা কি ছিল তোমরা এগুলো তো গেঁজাখুরি গল্প ভাবো আর জার্মানির সমস্ত দার্শনিকরা সব রিসার্চ করছে তারা বলে ন্যা এরকম মাইটি ম্যান এরকম প্রবল শক্তিশালী ছিল ওরা বিশ্বাস করবে হ্যাঁ ছিল কে বলল ছিল না ওরা বিশ্বাস করে জার্মানির দার্শনিকরা তারা সব রামায়ণ নিয়ে গবেষণা বিভিন্ন চিন্তা কর বলে হ্যাঁ এরম ছিল তার প্রমাণ আছে সেতু বন্ধ হয়েছিল সেতু বন্ধ সেই পাথরগুলো এখন সমুদ্রের তলায় স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে সেতু বন্ধ রামচন্দ্র যাওয়ার সময় যে পাথরগুলোকে তীর দিয়ে ভেঙে দিয়ে গেছিল সমুদ্র বলছে আমাকে বেঁধে রেখে গেলেন প্রভু আমাকে ছাড়িয়ে দিয়ে যান ঠিক আছে চল এবার পরে এসে তীরে তীর দিয়ে থাকে ভেঙে সেই পাথরগুলো তলায় রয়েছে ওপর স্যাটেলাইট থেকে দেখছে সেই চেতা যুগের তোমার তো বিশ্বাস হচ্ছে না সমস্ত কিছু কিছু আমাদের গ্যাজাখুড়ি নেই সমস্ত তুমি বিশ্বাসটা করে ভজনে লাগো ঠিকঠাকভাবে আদা জল খেয়ে লাগো আমাদের পরীক্ষার আগে বলতেন মাস্টার মাসে ওর আদা জল খেয়ে লাখ ফাঁকি মারলি খেলাধুলা করে পাস করবি কী করে আদা জল খেয়ে লাগো সেই জন্য কৃষ্ণ ভজন বড়ো সোজা জিনিস প্রহ্লাদ মহারাজ বলেছেন কৃষ্ণ ভজনের মতো সোজা কিছু নেই এটা আবার তোমাদের আশার বিষয় গোলাদ মা বলছি কৃষ্ণ ভজন সবচেয়ে সোজা কেন কৃষ্ণ ভজন করতে গেলে চেষ্টা করতো ভেতরে আছে তো হ্যাঁ ভগবানের ভজন সবচেয়ে সোজা কালী ভোজন করতে গেলে অসুবিধা আছে ছোটা যদি করো এটা ওটা মদ জোগাড় করো জবা ফুল জোগাড় করো হৃদয়ই আছে খালি সন্তুষ্ট মনে মনে যদি তুলসী জঙ্গল জল দাও জগন্নাথকে ব্যাস হয়ে গেল মনে মনে জগন্নাথ তোমার চরণে তুলসী দিল আর্নিকের পর রোজ দেবে আর্নিকের পর রোজ গৌর গোপালকে কে গুরুবর্গকে অন্নবোধ করবে সমস্ত তুলসী জল দেবে রোজ মানসে করবে দেখবে ফলগুলো হুম ভজনের গুপ্ত কথা কে বলবে সেই জন্য বলছেন নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ আর নিত্য সংসার ভুঞ্জে নরকা দিধুক কেবল বাহাদুরি দেখাচ্ছে নরক নরকে নাব যে আবার স্বর্গে উঠছে সেই বলছেন সেই মায়া মায়াপিসাচি দণ্ড করে তারে पत्री जारी मारे क्यों तुम दोषा कि माया पेशाची दंड कर आध्यात्मिक आदितापत मारे कष्ट पुड़िया मारे कम क्रोधे दास हा ताराथी खाए भ्रमित भ्रमित जदि साधु बैध पाय कत सूंदर कथा दे आस्थे कठिन कथा दरकार नहीं कत सूंदर कथा सब पिक्चर तुम्हें दिए छविगुल तुले, तुले जीवर की अवस्था कम क्रोधे दास हईया ताराथी खाए भ्रमीते भ्रमित जो साधु बैद्य पाएदेश मनते पिसाची पालाय माय पिसाची पालाय कृष्ण भक्ति पाए तब कृष्ण निकटे जाए बोझा गल की कृष्ण का उपदेश मे साधु बैद्य तुम्हें उपदेश देदेश मान्य माय पिसाची आ सर्षे मध्य भूत ढुके रही है से सर्षे दिए भूत छड़ाना जाबना भलो सर्षे आनते हैं से सर्षे जुड़ी दाओ भूत छड़ातेरम डोल भूत चले जाए भूत के मारे जल छिटे भूत के मारे जल छिटे भूत के तक भूत जा सर्षेटर मध्य भूत ढुकी रख ला भूत जा सरकम अवस्था एबार महाप्रु बीन कथिन कतिधा पाली दुर्निदेशा दुर्निरदेशा कमादीन कथिन कथिधा पाली दुर्निरदेशा तेसाम जता मयी न करुणा न त्रपा नशांति कतक्रोधगुल এই এটা কর ওটা কর কাম ক্রোধ নোংরা কাজে প্রেরণা দিচ্ছে এটা কর জঘন্য কাজ করে ফেলল কাম ক্রোধ তাকে প্রেরণা দিচ্ছে এখন যখন চেতনা হয় তখন কাঁধে এই কামক্রোধগুলোকে তো কত পায়ে ধরেছি আমার কত জঘন্য চিত্তবৃত্তিকে হ্যাঁ প্রশ্রয় দিয়েছে কামক্রোধগুলো কিন্তু তথাপিত তাদের করুণা এখনো পর্যন্ত হলো না আমি সারা জীবন এই কামক্রোধের দাস হলাম তারা যা যা বলেছে ওই নোংরা জিনিসটা করতে হবে আচ্ছা কর এই নোংরা জিনিসটা চাই আচ্ছা পা এই নোংরা জিনিস খেতে হবে পা সবই তো করেছি এতকাল তো করলাম এখানে সাধক যখন চেতনা এলো তখন কাঁদ্যে বলে কামক্রোধের দাসত্ব তো এতকাল করলাম কাম যা বলেছে সেটা আমি করেছি ক্রোধ আমাকে যা যা করেছে তাই করেছি কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য এই সড়বিধ রিপুর আমি তো তাদের গোলামি করেছি কই তাদের তো এখনো পর্যন্ত এত বছর হয়ে গেল অনন্তকাল ধরে আমি কামক্রদের দাসত্ব করলাম কই এখনো পর্যন্ত তো এ আমার প্রতি তাদের করুণা হলো না তাহলে তাদের দাসত্ব আবার করব। বরঞ্চ গুরুবের সময় দাসত্ব করলে লাভ আছে গুরুপ্রন্ধ বলতেন বলে লজ্জা পেতেন মানে আমি এসব তত্ত্ব বলি ওরা ভাবে বোধহয় আমি সেবা চাইছি গুরুমা বলতেন বৃদ্ধ বয়স বলতে আমি এগুলো বোঝাই ওরা ভাবে ওদের আমি সেবা চাইছি আমি সেবা চাইছি না আমার দরকার নেই কিছু সেবা যে কামা দিন করুণা নপা নশান্তি এই কথাটা বোঝবার চেষ্টা করো বিকেলে অন্যান্য সব আলোচনা হবে আরো বিশেষভাবে বাঞ্ছা কল্পত রয়েছে কে পাশেন্দ্র পাবনে ভো বৈষ্ণব